টার্গেট এই যে কোরআনের পাকের শুরুতে আমরা আউজ বিল্লাহিমিনেব রাজিম পড়ি আমরা জানি যেটা পড়া লাগে তাই না অত্যন্ত জরুরি এবং বিসমিল্লা রহমান রাহিম পড়া কত জরুরি দুইটাই জরুরি দুইটার মধ্যে কিছু ব্যবধান আছে দুইটার হুকুমের মধ্যে কিছু পার্থক্য আছে কোন কোন সময় আউজবিল্লা বেশি জরুরি আর কোন কোন সময় বিসমিল্লা বেশি জরুরি আর এক সঙ্গে থাকাটা সর্বোত্তম তো বিসমিল্লা জরুরতের কথা আমরা ইনশাল্লাহ আজকে আউজের কথা শুনি কেন্লা পড়তে হবে এই ব্যাপারে এটা সুরান না হালে আছে তাই না এইট আটানব্বই নম্বর আয়াতে আল্লাহ তালা সাত করেছেন আল্লাহ তালার কাছে মারদুদ শয়তান থেকে এটা হুকুম করা হয়েছে আল্লাহ নির্দেশ দিয়েছেন যখন কোরআন শরীফ পড়তে যাব তখন যেন সংক্ষিপ্ত ভাবে বলা হয়তো আমাদের অনেকে জানা নেই যারা লেখাপড়া করেন মাদ্রাসায় দিনী প্রতিষ্ঠানে পড়েন আলেমারা আরো ব্যাসে এটা বুঝে সহজে ইস্তে আর বাসমালা এরকম কিছু কিছু জিনিসের টাইটেল আছে তো আউজ টাইটেল হলো ইস্তে আদা বিশল হলো বাসমালা। একটা আছে হাওকালা কিসের টাইটেল বলেন তো এটা হলো হাও কালা এরকম অনেক কিছু আছে আরেক সময় বাকিগুলো নিয়ে আসবেন ইনশাল তো ইস্তে আদা এর হুকুমটা কি আমরা এখানে কোরআনে পাখি আল্লাহ তালা নির্দেশ দেখতে পেলাম এইজন্য অনেক ওলামা কেরাম বলেছেন শুরুতে যখনই আপনি করাম শহীদ তালাবাদ করতে বসবেন তখন শুরুতেই এই ইশতে আদা করে নেবেন কারণ এটা আল্লাহ আল্লাহতালার হুকুম অসুলের একটা কায়দা আছে যে আল আমরুল উজুব আল্লাহ আল্লাহতালা যখন কোন হুকুম করেন সাধারণত এটা অবশ্য কর্তব্য হয়ে দাঁড়ায় অবশ্য কর্তব্যের ব্যাখ্যায় তাফসি ফরজ ফরোজ নওয়াজেব এই দুটো নিয়ে কিছু ইখতালাফ আছে কিন্তু আল্লাহ তালার হুকুম আল উজুব আল্লাহ আমার হুকুমটা পালন করা ওয়াজিব হয়ে যায় এই ওয়াজিব মানে কি অনেক কথাবার্তা আছে কিন্তু ওয়াজিব হলেও অবশ্য কর্তব্য ফরজ হলেও অবশ্য কর্তব্য তাহলে করাহান শরীফের শুরুতে এই তাউবসটা পড়া অত্যন্ত জরুরি শূন্য নয় মেজরিটি ওলামাদের কথা এটা আল্লাহ তালার হুকুম যেহেতু এটা অত্যন্ত জরুরি এটা মিস করা যাবে না এখন আপনি পড়তে বসেছেন এক ঘন্টা পড়বেন তিন ঘন্টা পড়বেন আর আউজিলার দরকার নাই কখন দরকার শুরুতে বিগিনিং এ বাস একবার হয়ে গেল আউজবিলা শেষ বিশ আসতে পারে বিভিন্ন সুরা আপনি যদি দশটা সুরা পড়েন প্রত্যেক সুরা শুরুতে বিশ মিল্লা আর কি আউজবিল্লা আসবে না ঠিক তেমনি নামাজে দাঁড়ালে আপনি যখন তাকবিরে তাহারিমা শুরু করলেন সোভানাকা পড়বেন এবারে কেরাত সুরা ফাতেহা পড়ার আগে প্রথমবার আউজুবিল্লা পড়াটাও এরকম অত্যন্ত জরুরি প্রথম রাকাতে তাকবিরে তাহারিমার সোভান আঁকা ইত্যাদির পরেই আউজুবিল্লাহ সাহিত্য এরপরে সুরা ফাতেহা শুরুতে বিসমিল্লাহ রহমানের রাহিম তারপরে আরেকটা সুরা পড়বেন ফাতেহার পরে আবার বিসমুলিল্লাহ রহমানের রাহিম আর আউজুবিল্লা লাগবে না দ্বিতীয় রাখাতে সুরা ফাতে বিসমিল্লা রহমান বিসমিল্লা সুরা না পড়েন মাঝখান দিয়ে পড়েন এটা থাক আগামী সপ্তাহে ইনশাল হক নষ্ট করি না আজকে তো এই বিসমিল্লা আউজ এটা হুকুমটা অত্যন্ত জরুরি করাম শরীফ কয়েকটি আয়াতে এই আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার কথা এসেছে কত নম্বর আয়াতে আরেকটি আয়াত আছে যখন শয়তান আপনাকে সাজেশন দেয় শান আপনাকে উস্কানি দেয় শতনাকে ওয়াস ওয়াসা দেয় রাগ গোসা নিয়ে আসে এরকম কিছু একটা করে তখন আপনি আল্লাহ কাছে আশ্রয় চান তিনি সব কিছু শুনেন এবং তিনি সব কিছু জানেন এটা কোন সুরা হম সুরা হামিম হম এরপর আর একটি আয়াতি আছে যে আপনি বলুন ও রব আপনার কাছে আশ্রয় চাই শয়তানের সাজেশন শানের দুষ্টামি শয়তানের ওয়াসওয়াসা ওয়াসা শয়তানের উস্কানি থেকে আমাকে আশ্রয় দেন আল্লাহ আপনার কাছে পানা চাই যে তারা আমার পাশে হাজির হয়ে আমাকে কষ্ট দেবে অথবা আমাকে দিতে আর একটি আয়াতে আছে এই কাজটা ভালো মানুষ ছাড়া করতে পারে না কোন কাজ একটু আগে বলা হয়েছে মানুষ যখন অযথা আপনার সঙ্গে দুশ্মনী করে আপনার কি করা উচিত আপনি পাল্টা দুশ্মনী করতে হবে কি মনে করেন এটা নাকি এইটা আল্লাহ তালা এই পলিসি শিখান নাই তিনি বলেছেন যখন মানু দুষ্টমী করে তোমার সাথে দুশ্মনী করে হিংসা করে বিদ্বেষ করে অযথা কষ্ট দেয় তাহলে তুমি ওই দুষ্টমের পলিসি তার সঙ্গে অবলম্বন করো না তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তুমি তার বিরুদ্ধে ষড়যন্ত্র করার দরকার নাই বরঞ্চ তুমি তার দুশ্মনী কমানোর জন্য চেষ্টা করো তুমি ভালো পলিসি অবলম্বন করো এমন ভাবে তার সঙ্গে তুমি একতরফা দোস্তি মহাবতি করার চেষ্টা করো মহব্বত করা যায় কি কষ্ট হয় কত বড় পরীক্ষার বিষয় দুশন আপনাকে এত কষ্ট দিচ্ছে তাকে মহব্বত করতে হবে মানুষ মহব্বত করতে পারে তাহলে আল্লাহ মহব্বত বলবে যে দেখো আমারে কি ভয় পায় হ্যাঁ আমার পাওয়ার কত বেড়ে গেছে এরকম মনে করবে তো আমি বেশি দুঃখ আল্লাহ উল্টাটা করে দিয়েছেন যে তাহলে তুমি তার সঙ্গে করেন তোমার হয়ে যায় তোমার বন্ধু হয়ে যায় বন্ধুর মতো ব্যবহার করো মানুষ দুশ্মনের সঙ্গে বন্ধুর মতো ব্যবহার কর এখন শয়তান যদি দুশ্মনী করে শয়তানের সঙ্গে কি বন্ধু ব্যবহার করতে হবে না সে কথা আল্লাহ তাহলে পরে বলছেন যদি থেকে দুশ্মনী শুরু হয়ে যায় শয়তান উস্কানি দেয় ওয়াস দেয় তাহলে রাগ গোসা তুলে দেয় দুঃখ মুসিবত বাড়িয়ে দেয় সে মানুষের মানসিক ইমোশন নিয়ে খেলা করে আমাদের শরীরের ভিতরে ঢুকতে পারে শয়তান আদাম মানুষের শরীরের মধ্যে রগে রগে ঢুকতে পারে এত বড় শয়তান ছোট হয়ে ঢুকে যায় শয়তানের আকৃতি পালটাতে পারে মানুষের ভিতরে ঢুকার জন্য তার সাইজকে অনেক ছোট করে ফেলতে পারে তরল পদার্থের মতো ঢুকে দিতে পারে শয়তান যদি কোন কোন সময় আপনি যদি রাগ গোসা করে যেমন এক হাদিসে এটা কথা ছিল তবু একটু আর কি দেখা যায় এক হাদিসে এসেছে যে কোন সময় যদি কারো ঘোড়া উঠ গাধা এগুলোর মধ্যে সবার হয়েছেন এটা একটু দুষ্টমিকের কথা শুনে না উত্তর দিকে যাইতে বলে দক্ষিণ দিকে যায় অথবা আচার একটা দিয়ে আপনার ফালে ফেলেই দিল আপনি তার থেকে কষ্ট পাচ্ছেন তখন যদি আপনি আরবি আরব লোকেরা অনেক সময় বলে আরবের লোকেরা যে তা তা লোকেরায়েসা শয়তান শয়তান রাগ করি বলে যে শয়তান ধ্বংস হোক মানে শয়তান এটা খোঁসা দিয়ে এরকম করা হয়েছে অসম্ভব কিছু না খোঁসা দিতেও পারে মানুষ যখন নামাজ পড়ে তখন বাচ্চারা থাকলে শয়তান কি করে জানেন বাচ্চাদেরকে চাবি ঘুরাই দেয় নামাজের সামনে দোয়াদৌড়ি কর তো বাচ্চারা আপনারা উঠে বাচ্চাকে রাগ হয়ে যায় বাচ্চাকে এমন খুশি হয় তিনি বলছেন তোমরা যদি শয়তানকে বলো দুষ্ট শয়তান ধ্বংস হতো এই কথা বললা শয়তান ফুলে ফুলে এরকম তাকাব্য অহংকার করতে করতে হাতির মতো সাইজ হয়ে যায় আর বলে বেকু আমার শক্তি দ্বারা এরকম করছি জানো তো এখন আমার পাওয়ার কি আর তুমি যদি বলে বস আল্লাহ অথবা বিসমিল্লা বল রাগের সময় গোসার সময় উল্টা পাল্টা মেজাজ খারাপ হয়ে গেলে এই দেশে তো শুরু করে দেয় আমাদের দেশে এফোয়ার আছে ছোটকালে শুনছি গ্রামের লোকেরা বলে ঠিক কিনা এই খারাপ ভাষা ব্যবহার করে কিন্তু ওই রাগের মাথায় মেদা খারাপ হয়ে থাকলে। তখন বিষমিলা যদি দেখছেন হাতির মতো হলো আবার মাসির মতো হয়ে যায় তার কত ফ্লাকচুয়েট করে আপনার আমলের সঙ্গে এরকম শয়তান মানুষের ভিতরে ঢুকে যেতে পারে রগে রগে দিয়ে ঢুকে দিতে পারে এত বড় অস্তিত্ব কেমনি ঢুকে সেটা আল্লাহ তালাই ভালো জানেন এই বিজ্ঞান গবেষণা করে আমাদেরকে কোনো উত্তর দিতে পারবে না কিন্তু আমরা বিশ্বাস করি আল্লাহ তালার কালাম হাক নবী করিম সালে কথাগুলো হাক তো কাজেই শয়তানিশে মানুষকে এভাবে বসবাসা দেয় কুমন্ত্রণা দেয় রাগ গোসা অস্থিরতা বাড়িয়ে দেয় মানুষের মেজাজকে খুব খিচখিট করে ফেলে যা উল্টাপাল্টা মানুষ বলা শুরু করে দেয় এই অবস্থা যখন সৃষ্টি হয়ে যায় তখন আপনি বলুন আশ্রয় চান আল্লাহর কাছে ফাস্তায় বিল্লাহ আল্লাহর কাছে সাহায্য চান আশ্রয় চান তিনি অনেক কিছু শুনেন অনেক কিছু জানেন এখন এই আয়াতের মধ্যেই সুরাফু সেই আয়াতের মধ্যে মানুষ দুষ্টামি করলে হিংসা করলে দুশ্মনী করলে মানুষের সঙ্গে আল্লাহ তালা ভালো ব্যবহার করে দুশ্মনী কমানোর জন্য বলেছেন আর শয়তান দুশ্মনী করলে শয়তানের সঙ্গে ভালো ব্যবহার করে মোহ্বত করে লাইন করতে বলেননি না ইন্না হুল আদু মানে বড় দুষ্ট তাকে এভাবে লাইন করা যাবে না বরঞ্চ তার থেকে পানা করার জন্য পানা চাওয়ার জন্য কি করতে হবে আল্লাহ তালার কাছে পানা চেতে হবে আল্লাহ তালার কাছে আশ্রয় চেতে হবে বলছেন যে এই আয়াতে মানুর দুঃশনকে একটুখানি লাইন করার জন্য দুশ্মনী কমানোর জন্য বুদ্ধি শিখিয়ে দিয়েছেন ভালো ব্যবহার করা দুশ্মনী করার দরকার নাই ভালো ব্যবহার করলে দুশ্মন একদিন আস্তে আস্তে কিছু লাইন হয়ে আসবে কম্প্রোমাইজ করতে বললেন ভালো ব্যবহার করতে বললেন লে আল আশা করা যায় দুঃশনে একদিন তোমার সঙ্গে কম্প্রোমাইজ করে ফেলবে আর ইস্তে আদু এ শি শান দুশন থেকে আল্লাহ তালা আল্লাহ তালার কাছে আশ্রয় চাইতে বলেছেন লাহালতা এ সারা কোনো উপায় নেই ইদলা ইকবাল মোসান ওয়ালা এহসান কারণ শয়তান এমন এক চিজ সে ইনসানের সঙ্গে কোন কম্প্রোমাইজ কোন সন্ধি কোন এহসান গ্রহণ করে আপনাকে এহসান দেবে এই কনসেপ্ট তার মাথায় নাই এমন এক দুশ্মন ওলা ই আদম সে শুধুমাত্র ইবনে আদমের ধ্বংস চায় হালাক নামে নিয়ে যেতে চায় আল্লাহ এই জন্য স্মরণ করে দিয়েছেন সে তোমাদের দুশ্মন তাকে দুশ্মন হিসাবে মনে রেখো সব সময় কোনদিন শয়তানের সঙ্গে দস্তি করো অন্য আয়াতে আল্লাহ তালা বলেছেন তোমাদের দোস্ত মনে কর আমাকে ছেড়ে দিয়ে এগুলাকে আউলিয়া বানিয়েছ এগুলাকে প্রভু বানিয়েছ এগুলাকে বন্ধু বানিয়েছ এগুলাকে সাহায্যকারী বানিয়েছ আমাকে ছেড়ে দিয়ে তারা তোমার দুশ্মন কোনো লোক যদি যে আসলেই দুশ্মনী করবে জানেন দুশ্মনী করছে আর তাকে বন্ধু মনে করে বসে বন্ধু মনে করা ঠিক না সে যে দুশ্মনী করতেছে আপনি জানেন বন্ধু মনে করবেন কেমনি বন্ধুর মতো ব্যবহার করবেন কিন্তু দুশ্মনী থেকে সতর্ক থাকতে হবে এটা মানুষ দুশ্মনের ক্ষেত্রেও তাই তাই না আর ছয় দান ক্ষেত্রে কোনো ভালো ব্যবহারের প্রশ্নই নাই কিন্তু কোন মানুষ যদি এই দুশ্মনকে একেবারে বন্ধু হিসাবে গ্রহণ করে এরকম করে বিশ্বাস করে তার কাছে আস্থা করে সাহায্য চাওয়া শুরু করে দেয় তাহলে সেই বন্ধু তার জন্য কি ক্ষতি হতে পারে সেই দুশ্মনটা ক্ষতি আরো বেশি করবে না কম করবে বেশি করবে আপনি যদি জানেন এইটা আমার দুশ্মন আপনি সতর্ক আছেন ব্যবহার উপরে দিয়ে দায়ী করেন না কেন কিন্তু ভিতরের দিক থেকে আপনি কেয়ারফুল থাকবেন কিন্তু যদি আপনি মনে করেন যে সে আমার দুশ্মন না তাহলে তার জন্য তো পোয়া বারো হয়ে গেল সেটা আপনাকে একেবারে শেষ করে দেবে নিঃশেষ করে দেবে সেই জন্য আল্লাহ তালা বলেছেন শয়তানকে সময় দুশ্মন এই কথাটা তোমরা মনের মধ্যে গ্রথিত করে প্রথিত করে রাখবা খবরদার আদার ওই যেন না হয় এত দুশ্মনী কেন তার দুশ্মনির কথা অন্য আয়াতে সে বলেছে যখন আল্লাহ তালা তাকে লানত করে দিলেন আল্লাহ কাছে অহংকার করল আদম আলা উপরে তার সান বেশি সে কেন আদম আলা করবে পরে আল্লাহ তালা ল করে তাকে বের করে দিলেন রহমত থেকে তখন সে কি বলল যে আমাকে বের করে দিয়েছেন আমি আপনার এই আদম আর তার ছেলে মেয়ে পর্যন্ত সবগুলোকে আমি গোমরাহ করার জন্য এখন থেকে সিদ্ধান্ত গ্রহণ করে ফেললাম সে বললো ফবে আপনার ইজ্জতের কসম করে বলি শয়তান বলল আপনার ইজ্জত কসম করে বলি আমি এই আদমের সন্তানের সবগুলোকে একেবারে সবগুলোকে হালাক করব। তবে অন্য জায়গায় তখন আল্লাহ বলেছেন তুমি আমার ওই সমস্ত বান্দাদেরকে পারবে না যারা আমার খাঁটি বান্দা হবে তাদেরকে আমি প্রোটেকশন দিয়ে দেব তাদের প্রোটেকশনের অনেক ব্যবস্থা আছে প্রোটেকশনের তরিকা ওগুলো আমাদের জানা দরকার একটু পরে আমরা আসছি অন্য সময় নয় কেন ইমাবিবিনা থাকুন যদি আপনার দিলের ভিতরে আশেপাশে ঘুর ঘুর করে আপনি তেলাওয়াত করা হালতে আপনার মনে বিভিন্ন ওয়াশ ওয়াসা দেবে আর ওয়াসওয়াসার কারণে আপনার তেলাওয়াতের মধ্যে কোনো খুশু থাকবে না মনোযোগ থাকবে না আপনি তেলাবাত করেন মুখে অন্তরের ভিতরে কি ঘুরে অনেক কত জিনিস অথচ আল্লাহ পাকে কালাম তেলাবাত করছি কি পরিমাণ মনোযোগ দেওয়া দরকার আল্লাহ তালা কি আমার মনোযোগ দেখেন না আমি মুখে বলি তেলাবাত করি আর অন্তরে কোথায় কোথায় আসি এটা অত্যন্ত ব্যাদবি আল্লাহ তালা শানে কাজে সে চায় তেলাবাত করা অবস্থায় যেন আমি গাফেল হয়ে থাকি গাফেল হয়ে থাকি আল্লাহ তালাকে স্মরণ রেখে খুশুর সাথে তেলাবাদ করলাতি আয়াত হুম আয়াত হু জাদা তুম ইমানা আল্লাহ তেলাবাদ করলে নিজে করলে তার সামনে কেউ তেলাবাদ করলো মোমেন যারা সত্যিকার হয় তাদের ইমান বৃদ্ধি পাবে এই কোরআনে কি অর্থ আছে এর কি তাহির আছে এর মধ্যে কি খাই বরকত আছে এটার কারণে ইমান বেড়ে যাবে কিন্তু মনের ভিতরে যদি কত কথা উল্টা পাল্টা ঘুরতে থাকে তাহলে তার ইমান বাড়কি তখন আর সুযোগ হয় শয়তান চায় এই জন্য সময় অনেক কিছু আপনার আমার মাইন্ডে ঢুকিয়ে দিতে তেলা ওাতের সময় ঢুকিয়ে দেয় নামাজের সময় ঢুকিয়ে দেয় এই জন্যই নামাজের শুরুতে তেলাওয়াতের বাতের শুরুতে এই আউদিল্লা পড়তে হবে এখন এই যে পানা চাই আশ্রয় চাই মারদুদ শয়তান থেকে কি সে আমার ক্ষতি করতে পারে আও দুনিয়ায় সে আমার দিনের ক্ষতি করতে পারে দুনিয়ার ক্ষতি ও মাঝে মধ্যে করে আউ ইয়াসুকদানিয়া আনফে মা উমের তো বিহি অথবা আমি যে সমস্ত নেক কাজ করতে নির্দেশিত এইগুলোর থেকে সে আমাকে সরিয়ে নেবে আমাকে অলস বানিয়ে ফেলেবে আমাকে ওয়াসওয়াসা দেবে আমাকে গাফেল করে দেবে এই সব কিছু থেকে আমি আল্লাহ তালা কাছে প্রটেকশন চাই আশ্রয় চাই এখন এই যে শয়তান শয়তান শব্দের অর্থ কি শয়তান কি জিনিস আসলে তার নাম কিন্তু শয়তান না এটা তার একটা উপাধি তার নাম এসেছে হয়েছে আমি তোমাকে যে জিনিসটা সেজা করতে হুকুম করেছি করোনাই তাহলে তার নাম হলো ইবলিস একটা অর্থ আছে ইবলিশমাতিল্লা যাই হোক কিন্তু শয়তানটা তার টাইটেল। আর এর রুট হচ্ছে যে ব্যক্তি আল্লাহ তালার কাছ থেকে বহু দূরে চলে যায় অনেক দূরে চলে যায় তাকে সে বহু দূরে চলে গেছে ফাহুয়া বা ইদ উন্নফিস আল্লাহর কাছ থেকে দূরে সমস্ত নেক কাছ থেকে দূরে বহু দূর চলে গিয়েছে এই জন্য সে সাইতন অনেক দূরে চলে গেছে বহু দূর চলে গেছে তুমি আমার থেকে অনেক দূরে চলে গেছো আমরা অনেকেই অনেক সময় বকাবকি করে বলি তাকে মোহ্বত করি বলি তুমি আমার অনেক কাছের লোক এই যে দূরের লোক মানে দূর থেকে চলে যাওয়া আল্লাহ তাল্লাহ থেকে দূরে চলে গেছে আল্লাহর রহমত থেকে দূরে চলে গেছে আল্লাহর দিন থেকে দূরে চলে গেছে সে অনেক বড় আবিদ ছিল ফেরস্তাদের সঙ্গে যখন বসবাস করেছে এগুলো সমস্ত কিছু থেকে দূরে চলে গিয়ে শয়তানির কাজে নেমেছে এই শয়তান এটা হচ্ছে শয়তান ইবলিস হলো মেইন শয়তান কিন্তু শয়তানের বহু বচনও আল্লাহ তালা ব্যবহার করেছেন প্লুরাল অফ শয়তান ইজ অলসো শয়তান কি একটা না অনেকগুলো এখানে আহুজ্লাহমিনের শেতান শয়তানের ইনস এবং জেন দুই রকম শয়তান আছে এই দুই রকম শয়তান মানুষকে বহু রকম দুই শয়তান দুই কেসেম থেকে আসছে জিন থেকেও শয়তান আসে ইনসান থেকেও শয়তান আছে শয়তানের কাজ শুধু এইটা নয় যে সে আল্লাহ তারা এ বাদত করে না এটাও ঠিক এটাও তার কাজ কিন্তু এর চেয়ে আরেকটা বড় কাজ তার আছে সে কাজটা কি মানুষকে অন্যায় কাজে প্ররোচিত করা উৎসাহিত করা অন্যায় কাজে লাগিয়ে দেওয়া গুনার কাজে লাগিয়ে দেওয়া নাফরবানির কাজে লাগিয়ে দেওয়া এটা হলো মেইন ফাংশন অফ শৈতান তা না হলে আল্লাহর নামাজ পড়ে না গুনার কাজ করে এরকম তো অনেক পৃথিবীতে অনেক কিছু আছে কিন্তু এইগুলা সবগুলো টাইটেল শয়তান না শয়তান টাইটেল হয় মানুষের কোন সময় যখন যে মানুষটা শয়তানের কাজ করে আর সেটা হচ্ছে দিনের দুশ্মনী করা আল্লাহ নবীর দুশ্মনী করা কোরআনের দুশ্মনী করা মমিনদের দুশ্মনি করা এই কাজে যখন লেগে যায় তখন শয়তানের কাজ করে বিদায় ওই মানুষটা মানুষ রূপী শয়তানে পরিণত হয়ে যায় এই জন্য আল্লাহ তালা কোরআনে পাখি বলেছেন যে আমি নবীদেরকে দুশ্মনী যেখানেই পাঠিয়েছি সেখানেই তাদের জন্য দুঃমন ছিল শয়তান থেকে ইনসান থেকে এবং জিন থেকে উভয় প্রকার শয়তান তাদেরকে কষ্ট দিয়েছে এলো শয়তান আউজ বিল্লা শয়তানুর রাজিম আউজ বিল্লা আল্লাহর কাছে আশ্রয় চায় আল্লাহ তালার পরিচয় তা কি এই আল্লাহ আল্লাহ আল্লাহাদ হচ্ছে রাজিম রাজিম শব্দের অর্থ কি রাজিমা না হুমাত ব্যক্তি কে দূরে সরিয়ে দেওয়া হয়েছে যাকে ফেলে দেওয়া হয়েছে যাকে বর্জন করা হয়েছে মারদুদ যাকে প্রত্যাখ্যান করা হয়েছে রিজেক্টেড ওয়ান এটা কার শত আর রাজিম অভিশপ্ত শতান মারদুত শয়তান পরিত্যক্ত শান রজম শব্দের অর্থ অরিজিনালি পাথর নিক্ষেপ করা পাথর নিক্ষেপ করা কারণ আরব দেশে কোন কোনো সময় অথবা শয়তানকেও আল্লাহতালা পাথর নিক্ষেপ করেন বা আগুনের শালাকা নিক্ষেপ করেন ফেরিস্তাদেরকে দিয়া যখন তারা চুরি করে শুনতে যায় ফেরস্তাদের কথোপকথন এই জন্য তারা রাজিম অর্থ মার্জুম এসেছে আর পাথর ছুঁড়ে মারা মানে কোনো লোককে একদম নিঃশেষ করে দেওয়া তাকে দূরে সরিয়ে দেওয়া এটাও রূপক অর্থে এসেছে এখন আমরা আসবো যে শয়তান কি চায় আমাদের কাছে আর কিভাবে সেটা আর আমরা কিভাবে সেখান থেকে নিজেদেরকে হেফাজত করতে পারবো যেটা আমি বলেছিলাম যে পার্টিন ইমাম কাইম আহমদুল্লা আল্লাহ মেনশন করেছেন আমরা সেটা এই আউজবিল শয়তান ইস্তেহাদার মধ্যে নিয়ে আসবো শয়তান কোন কোন তরিকায় তার টার্গেট কি মানুষকে নিয়ে কোন পর্যায়ে পৌঁছাতে চায়। সবগুলো মেনশন করা সম্ভব না তার এত ফোন এত তরিকা আছে যত মুসিবত ডিজাস্টার গুনা খাতা আছে সবগুলার মধ্যে তার শানিকে বিভক্ত করা যেতে পারে তার টার্গেট গুলার স্তর আছে ছয় স্তরে ছয় তানের শয়তানিকে আপনি ভাগ করতে পারেন একটা খুব মারাত্মক স্তর ওইটা আপনাকে মিস করলে তারপর দ্বিতীয় স্তরে হাদিস সামনে রেখে তিনি ছয়টা লেভেল বানালেন ইন সিক্স লেভেলস আমাদেরকে টার্গেট নেয় সে আদম মানব সন্তানের এই পিছনে লাগাই আছে একটা না পারলে আরেকটা না পারলে আরেকটা যে কয়টা পারে সবগুলো না পারলে পাওয়া যায় আপনাকে ফেলে দিবে সেখানে। নাম্বার সবচেয়ে বড়টা। ওইটা তার প্রধান আকর্ষণ প্রধান টার্গেট সমস্ত বনি আদমকে সেখানে ফেলে দেওয়া সেটা কোনটা বলেন তো কোনটা শের ক্যাল কুফর সজুল কুফরে অশ্বের দুঃমন বানানো এইটা তার যদি এইটা কারো কে দিয়ে সাকসেসফুলি করাই নেয় তাহলে তার এত প্রশান্তি আসে কত কষ্ট যে তার দূর হয়ে যাবে ওই মুহুর্তে এই এত গুলারে মোশ্রেক আর কুফর সেরেকার কুফরে ঢুকাই দিছি ঢুকে কি করে মা আহু মিনাল ইরুদিন এটাই প্রথম সবার এটাই চায় আসলে জুনদিহি ও আসকারিহি যখন সে কাউকে মশ্রেক আর কাফের বানিয়ে ফেলে সেরেকে ঢুকিয়ে দেয় তখন ওই লোকটা আসলে শয়তানের সৈন্য সৈন্যবাহিনীতে নাম লেখিয়ে ফেললো সে শয়তানের বাহিনী হয়ে গেল his force of shaitan wastanabahu ala <laughs> amthalihi wa shaitan না মায়ের পেটের থেকেই শিশু জন্ম হয়েছে মা বাবার ঘরেই মুসলমান হয়েই আসে দিন এটা ছাড়বে না আমল না করলেও ইসলাম ছাড়ে না আর কাঠের মুস্রেক হইতে চায় না এটা সে একটু নিরাশ হয়ে গেছে তাহলে সে এখন চায় তাহলে দ্বিতীয় লেভেলের টার্গেট সেটা কি ওয়াহি আল বেদাহ ক তাহলে তাকে বেদাতের মধ্যে ঢুকাই দেয় কাফের মুস্রেক বানাইতে পারলাম না সরাসরি বেদাতের মধ্যে ঢুকিয়ে দেয় মানে তাকে হিন্দু বানাইতে পারে নাই বৌদ্ধ বানাতে পারলাম না খ্রিস্টান বানাতে পারলাম না ইহুদি বানাতে পারে না কোনোটা পারলাম না মুসলমান হয়ে থাকবে সে ঠিক আছে মুসলমান থাক তবে বেদাতের মধ্যে ঢুক এই তার দ্বিতীয় টার্গেট ওয়াহি আহাল ফুসুকে ওয়াল মা আসি বেদাহাতের দিকে এত পছন্দ করে যে না মদ খাওয়ার কুফু যাতে অত কবিরা গুণা আছে সবগুলোর থেকে সে বেদাহাত বেশি প্রায়োরিটি দেয় যে বেদাত করাতে পারে কিনা দেখি লে আনা দরারিদ্দিন কারণ কেউ যদি বেদাত করে তা তার মূল দিনের কনসেপ্টের মধ্যে ক্ষতি হয়ে গেল অহন মুদিন এইটা এবং এই এই ক্ষতিটা অন্যদের কাছেও আস্তে আস্তে পৌঁছানো যাবে তার বেদাতের মাধ্যমে অন্যদেরকে বেদাতে ঢুকানো যাবে ও মিনহু এবং বেদাতকারীদের কপালে সাধারণত তওবা নসিবে তাদের জুটে না বেদাতকারীরা বিনা তওবাই মারা যেতে হয় কারণ কি হচ্ছে তার কপালে বেদাতকারীদের কপালে তাও বা জুটবে না কাজে খবরদার বেদাত থেকে সাবধান ওয়াহিয়া মুখা আলিফাত এটা আল্লাহ নবী রসুল দাওয়াতের বিপরীত জিনিস ও ইলা যে দাওয়াত দিয়েছেন তার উল্টা দাওয়াত বেদাতকারীরা দেয় নবীরা একমাত্র অসুখ বিসুখ ভালো হওয়ার একমাত্র কার হাতে আল্লাহর হাতে বেদাতিরা বলে এই মাজারের অনেক ক্ষমতা আছে কথা ঠিক কিনা নবীরা দাওয়াত দিয়েছেন আল্লাহর দিকে বেদাতিরা দাওয়াত দেয় মাজারের দিকে ওহিয়া বাবুল কুফরি অরে বেদাত হচ্ছে কুফর এবং এমনি অন্য কোন ধর্ম অনুসরণ করবে না কিন্তু ইসলামের তরিকায় বেদাতের দরওয়াজা দিয়ে কুফরে ঢুকে ও দিন আতিহি যদি এই মুসলমানটা বেদাত করতে সমর্থ রাজি হয়ে যায় তাহলে কাজ হয়ে গেছে প্রথম লেভেল না পেলেও কাছাকাছি পৌঁছে গেছে এই লোকটাও শয়তানের কি হয়ে যাবে না হয়ে যাবে শয়তানের অনুসারে হয়ে যাবে শয়তানের দিকেই ডাকার কাজ করবে কারণ মাজারের দিকে ডাকলে শয়তান খুশি হয় না বেজার হয় খুশি হয় ওই কাজ মুসলমানকে দিয়ে করায় যে যদি এইখানে যাও সমস্ত মাসুদ হাসিল হয়ে যাবে বলে না এগুলো হয়ে যাবে কাজ দুই নম্বর গেল এখন হা হিলমার মারতাবা এখন যদি বেদাতের দিকে না নিতে পারে ও কান্দু মিনমান যে এমন ব্যক্তি যে ব্যক্তিটা আসলে সুন্নত কে করে পছন্দ করে বেদাত করতে চায় না বুঝতে পেরেছে এবং সে বেদাতকারীদেরকে ঘৃণাও করে তাহলে সে এই ব্যক্তিকে আর বেদাতা একে টার্গেট নেবে আরেক দিকে সেটা হচ্ছে আলমারতাবা সালিনা সর থার্ড লেভেলে তাকে টার্গেট নেবে সেটা হচ্ছে আল কাবা এর আল্লাহ ইন ওয়া আহা তাকে দিয়ে কবিরা গুণা করাবে অনেক কবিরা গুণা আছে কি কি কবিরা গুণা আছে পরে জেনাবা বিচার করা মদ খাওয়া মিথ্যা কথা বলা ঘুষ খাওয়া সুদ খাওয়া আর কি রকমা কি আছে এইগুলা যতগুলা পারে তাকে দিয়ে করাবে এই কবিরা গুণায় লিপ্ত করবে এখন বাবু আসাদ একে যখন দেখতে সেরে করাতে পারে না বেদায় তখন তার পিছনে খাড়া থাকবে তাকে দিয়ে মদ খাওয়ানো বিচার সুদ ঘুষ মদ খাওয়া এই সমস্ত আর যদি আলেম থাকে যে আলেমের অনেক অনুসারী আছে কবিরা করানোর জন্য আলেমকে বেশি টার্গেট নেয় আলেমরা বড় বিপদে আসেন আলেমদের পিছনে বেশি লাগাস কারণ হচ্ছে বয়ান শুনে তাফসির শুনে তো হে রাজের দিকে আসতেছে কিভাবে লোকদের আলেমকে দিয়ে গুণা করানো যায় এরপরে এই গুণাটার খবর মানুষকে পাস করে আবার তোমরা ওই আলেমের কাছে যাও জানো তার এই কবিরা গুন করে তখন তার ব্যাপারে এমনভাবে প্রচার করে দিবে মানুষদেরকে দিয়ে এবং মানুষও জানে না কিরি এত খবর পায় কেমনি দেখবেন কোন জায়গা যে কোনো খারাপ খবর থাকে এতে এমন জোরে প্রচার হয় ইয়া আল্লাহ কোনো মিডিয়া লাগে না এরকম কেমন হয় যে এগুলা ওই লোককে দিয়ে এমনভাবে মুখরোচক ভাবে মানুষ প্রচার করে দেয় এবং যারা প্রচার করে ঠিক আছে এই আলেম ছিল কোন গুণা করে ফেলেছে এরকম আল্লাহ তালাকে তবা করলে মাফ করেও দিতে পারেন কবিরা গুণা থেকে তবা করলে আল্লাহ তালা মাফ করবেন না এরকম আল্লাহ বলেছেন বরঞ্চ কি বলেছেন মাফ করে দেবেন হয়তো কবিরা গুনা কোনো সব করেছিল এখন আল্লাহ তালা থেকে মাফ করে দিয়েছে। কিন্তু দেখা যাচ্ছে যে এইভাবে তাকে প্রচার করে টোরে ওই আলেমে গেল তার পিছনে লোকজন যা ছিল সেগুলো ছত্রভঙ্গ করে দিল মানে একেবারে সব সর্বনাশ হয়ে গেল যাতে করে মানে আর যতটুকুর করেছে না করেছে সেটাকে রং লাগিয়ে এত প্রচার মুখরোচক করে ছড়িয়ে দিল যে পুরোটা সত্রভঙ্গ হয়ে গেল তাহলে এই কবিরা গুনার দিকেই লিপ্ত করে দিল মানুষকে এবং একটা লোকে গুণা করেছে হয়তোবা এবং অন্যদেরকে তার পিছনে লাগিয়ে দিয়ে এই গুণা উমুকে এই গুণা করেছে উমুকে এই গুণা করেছে আলেম হোক ও নন আলেম হোক বাকি লোকদের কাছে রং লাগিয়ে এত বাড়াই বলে তার প্রতি জুলুম শুরু করে দেয় তার গৃহবত শুরু করে দেয় গুনা করেছে একজন তার বিষয় নিয়ে এখন গুণা করতেছে কতজন শত শত মানুষ হাজার হাজার মানুষ তাহলে একজনের গুনার কারণে কতজনকে গুণা লাগিয়ে দিল এখন প্রচুর লোককে লাগিয়ে দিল আর সাধান দূরে থেকে তামসা দেখে লাগাই দিছি এই গেল তিন নম্বর যে কবিরা গুণা করায় কবিরা গুণা করায় চার নম্বরে হচ্ছে না বড় শক্ত আল্লাহর ভয় আছে ভালোই তাহলে এখন কি করা দরকার তখন করে ফোর্থ লেভেলে তাকে কিছু করানো যায় কিনা চতুর্থ পর্যায়ে সেটা হচ্ছে আসায়ের যদি খুব বেশি হয়ে যায় ফাইলস হয়ে যায় এটাও কিন্তু মানুষের হালাকের কারণ হয়ে যাবে অন্য হাদিস রসুল সাল্লাম বলেছেন যে তোমরা সৌগিরা গুণাগুলোর থেকে সাবধানে থেকে কারণ মানুষ এগুলোকে মনে করে জিনিসই আর কি হবে কোন কবিরা গুনা না এরকম করে দেয়াল আলাইহে আমরা বিহা সৌগিরা গুনার ব্যাপারে করতে করতে মানুষকে হালকা করে দেয় আর বলেই এইটা তো এমন কিছু নাগিরা গুণা করতে করতে তার চেয়ে সময় যে দুই একটা কবিরা গুণা করে একটু ভয়ের মধ্যে আছে। আর এই ব্যক্তির সগিরা গুণা করতে করতে তার কোনো ভয়ই নাই ওই গুনার ব্যাপারে আর এর থেকে দেখা যায় কবিরে গুনা বলারই একটু বরঞ্চ ভালো এমন পর্যায় পর্যন্ত মানুষ এসে যেতে পারে আর হালকা করে দেয় বলে গুণা করে ফাল পরে তবা করে নি মনে আসো না ইসুফ আল কথা ওনার ভাইরা কুয়ার মধ্যে ফেলে দিল অন্যায় কাজ মেরে প্রথমে বুদ্ধি দিছিল মেরে ফেল তো বড় ভাইটা বললো না মেরে ফেলো না মান সত্তার মতো গুণা করবাকে এত বড় কবিরে গুণা করো না আসতে করে কুয়ার মধ্যে ছেড়ে দিয়ে বাড়ি চলে বাগে খেয়ে ফেলছে আর ছাগল একটা জবাই করে দিয়ে তার রক্ত রক্ত গায়ের মধ্যে দেখেন বাবা রক্ত বাগে এসে খেয়ে ফেলে চলে গেছে তার কাপড়টা রয়ে গেছে নিয়ে আসছি আর তোমরা এরপরে তওবা করে সলেহীন হয়ে যাবা আল্লাহ তালা কাছে ভালো করে সবাই এমন কানাগানি করব আল্লাহ যেন মাফ করে নেয় কি আসলে যাই হোক এই হলো সৌগিরা গুণা দিকে নিয়ে যায় এখন হল এই লোকটা কিছু সতর্ক ভালোই মোমেন আছে কবিরা গুণাও সহজে করে না মাশাল সৌগিরা গুণাও করে না এখন আপনারা মনে করবেন এই লোকটা শয়তান থেকে নিরাপদ আছে আর কোনো চিন্তা নাই এরকম এখনো আরো দুই লেভেল তার বাকি আছে চেষ্টা পাঁচ নম্বরটা শুনুন তাহলে এখন আব্দু মিনহাদম্বর টার্গেট নিবে মু কাজের মধ্যে যে কাজটা জায়জ আছে হালাল আছে সেটা একটু করলেই হয় কিন্তু সেটা এতগুলো করবে এত ব্যস্ত রাখবে মুবাহ কাজের মধ্যে ব্যস্ত রাখতে রাখতে এমন অবস্থা হবে ওই মোবাহ কাজ তো মোবাহ কোন জিনিস যেটা করলে এমন কোনো সবও নাই আর না করলেও কোনো গুণা নাই বা করলেও গুণা নাই না করলেও কোনো সব নাই ভেরি নিউট্রাল জিনিস এই রকম অনেক কাজ আছে পৃথিবীতে মোবাহ এই মুবাহ কাজগুলোকে এমন করান করাবে করাতে করাতে শেষ পর্যন্ত তাকে খুব বেশি বিজি রাখবে খুব বেশি বিজি রাখবে মনে করেন মোবাহ একজাম্পল দে আপনার একটা সুন্দর বাড়ি আছে ঘর আছে মাঝে মাঝে বাড়ি ঘরের মধ্যে একটু হাত হাত লাগাইতে হয় ঠিক কিনা তার জঙ্গল হয়ে যায় ময়লা জমে যায় এখন এক লোক এত যত্ন করে প্রত্যেক দিন এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা লাগায় এত সুন্দর করে পুষতে থাকে মুচতে থাকে পানি দিয়ে ধুইতে থাকে মাশাল মুবাহা বাড়িঘর ধুইতেছে ভালো কথা এখন এইভাবে দুই তিন ঘন্টা যদি যায় তার জীবনের কত ঘন্টা গেল তার এই যে অনেক ব্যাপার আছে তার যে কত দায়িত্ব আছে তার যে মানে কোরআন করতে হবে মসজিদে যেতে হবে মানুষের উপকার করতে হবে দাওয়াই কাজ করতে হবে এলম শিখতে হবে রুগী দেখতে হবে কবর জিয়ার হতে যাবে রুগীকে তারপর মাইতে দাফন করতে যাবে কত কত নিক কাজ আছে সব বাদ দিয়া না আমার বাড়িঘর মোশা কাজ বাকি রয়েছে মোবাহ কাজের মধ্যে এমন লাগাইয়ে দিলো তাকে অনেক কিন্তু এখন বাড়িঘরে মুসলে কি গুণা হয় এই গুনা ফুটবতে দিতে পারবেন না কিন্তু তার সময়টা সব বেকার করে দিল হ্যাঁ তাহলে এই এরকম কাজে লাগাই দিবে এমন কাজ যে কাজটা এত জরুরি না আর কাজটা করলে গুণাও হবে না এমন কাজে তাকে ব্যস্ত রাখলো যাতে করে সে ভালো কাজ করতে না পারে অনেক ভালো কাজ মিস করে এই জন্য অনেক মানুষকে দেখা যায় মানে কেউ কেউ বাড়িঘর অপরিষ্কার অপরিচ্ছন্ন অগসাল রাখেন এটা যেমন ঠিক না আর কেউ কেউ এত টাইম দেন মাসা আল্লাহ অনেক জরুরি কাজ তার কাছে গুরুত্বহীন হয়ে যায় এরকম মানুষ কি আপনারা পেয়েছেন আমি পেয়েছি এরকম কিছু মানুষ অনেক পণ্ডশ্রম করে এত সময় দেয় আচ্ছা এখন এইটা গেলো এই লেভেল দিয়ে মোটামুটি এই লেভেল দিয়ে কি কাজ করলো তার কিছু সময় নষ্ট করে দিল সোধা কথা ভালো কাজে যাতে না আসে তাকে বিজি করে রাখলো বুদ্ধি দেখছেন ওই কামে বিধি থাক সুন্দর রাখ গেল এটা এটা বাড়িঘরে একটা এক্সাম্পল দিলাম আরকি এরকম অনেকগুলো আপনারা এক্সাম্পল জোগাড় করতে পারবেন রিসার্চ করে করে এই ইন্টারনেট আছে মনে করেন যে এটার মধ্যে বসলে হারে কত জিনিস আছে আচ্ছা ওই দেশের খবর কি সেই দেশের খবর কি আপনি তিন ঘন্টাও খবর দেখেন তাও কি খবর দেখা শেষ হবে তা আপনি কত ঘন্টা সময় নষ্ট হয়ে গেল দেখেন আল্লাহকে ডাকারও কোনটা যদি কাউকে ফেল করে ফেলে এই রিদি এটাও করানো যায় না বাবা বহুত সতর্ক আছে এরকম মোমেন্টকেও শয়তান কিন্তু না পরে আরেকটা লেভেল ট্রাই করে দেখি লাস্ট ও পারা যায় কিনা তাকে সেটা কি তার সময়ের ব্যাপারে সাংঘাতিক সচেতন মা সময় আমার জীবন ইনাল ইনসান দুনিয়া আখেরাতের কামিয়াবি নির্ভর করে সময়কে ঠিক মতো ব্যবহার করার ক্ষেত্রে আমি সময়কে নষ্ট করতে পারবো না বরঞ্চ ভালো কাজে লাগাতে হবে এই লোকটা ভালো কাজ করার সিদ্ধান্ত ছাড়া বেহুদা কাজে তাকে লাগানো যাবে না কি করবে এখন মার্তাবাতের ষষ্ঠ লেভেলে সিক্স লেভেলে নিয়ে আসবে সেটা হচ্ছে আনি ইসলাম যে দুইটাই ভালো কাজ আছে এখন তাকে দিয়ে সব সবসময় যে ভালো কাজটা গুরুত্ব দিক থেকে অধিকতরক কম ওইটাতে লাগাবে যেটা গুরুত্ব অনেক বেশি ওই ভালো কাজ লাগতে দেবে না কথা বুঝতে পেরেছেন দুইটাই ভালো কাজ হতে পারে কিন্তু একটার মধ্যে অনেক বেশি সওয়াব আল্লাহ দিনের জন্য নিজের জন্য দুনিয়া আঘাতের জন্য ওটা অনেক বেশি জরুরি ওই কাজ বাদ দিয়ে তাকে দিয়ে অনেক কম জরুরি যেটা সেটার মধ্যেও কিছু নাকি আছে কিন্তু পরিমাণ একেবারে কম ঐটার মধ্যে লাগাই যাবে কেন এটা করায় আনহু লে আনহুলা অফদুল অতি কম গুরুত্বপূর্ণ কাজে লাগাবে এই কাজ কর আল্লাহ এই কাজ এত ফজিলত এই কাজে অনেক ফায়দা আছে এই কাজ করা বেশি করে এই কাজে হাত ধুহা লে সৌন্দর্যময় করে তুলবে খুব আকর্ষণীয় করে তুলবে এবং তিনি বললেন এই কারণে অনেক লোক অনেক ভালো কাজ ছেড়ে দিয়ে কম কাজের মধ্যে কম ভালো কাজে বেশি ব্যস্ত থাকতে দেখা যায় ও নাস এবং অনেক মানুষই এখানে এটার একজাম্পল আপনি নিতে পারেন ধরেন একজনে ভালো কাজ করলো কি মেহমানদারি করা এক মেহমানদারি করা ভালো কাজ না অনেক সব আছে এখন মেহমানদারি করতে গিয়ে মাস মেহমান আসছে তো মেহমান গল্প গুজব করে মাশালা আল্লাহ গল্প করতে গিয়ে রাতে বারোটা বাজায় দিছে মেহমানদারি করে মাশা আল্লাহ মেহমান রে খুব আদর যত্ন করি এত গল্প গুজব করতেছি এখন রাতে যে বারোটা বাজাই দিল এই নয়টা থেকে বারোটা পর্যন্ত নিজের জীবনের তিন ঘন্টা গেল খালি আমার জীবনের গেছে আমার ছেলে একটু টাচ দরকার তাদেরকে লেখাপড়া করে কি না তাদেরকে গাইড করা দরকার হোমওয়ার্ক ইয়ে করা একটু দোয়া দূর পড়ায় শোয়ানো দরকার তারপরে এখান দিয়ে বিবি সাহেবের মেজাজ যাচ্ছে। এই যে মেহমান যায় না পারো করে না খালি গল্প আড্ডার আসর বসাই দিছে আর সে তো মনে করে একজন মেহমান আসছে মেহমানদারি করলে তো অনেক স্বভাব আছে এখান দিয়ে বিবি সাহেবের সঙ্গে তার মনের দূরত্ব তৈরি হতে হতে যে এই বারোটা বাজে মেহমানদারি করে মেমানকে বিদায় করল বিবেগড়া আল্লাহ জগতে চলে গেছে পরের দিনে দেখা যায় যে কেউ কারোর সঙ্গে কথা বলে না কার সাথে ভালো ছিল কিছুক্ষণ ভালো ছিল কিন্তু নষ্ট করে দিয়েছে তাহলে এরকম করে মসজিদের এক্সাম্পল দেখবেন কোন কোন সময় দেখা যায় আমরা যখন নামাজ কালাম শেষ করে ফেলি আমরা কিছু দোয়া দরুদ করা নিজে নিজে ব্যক্তিগত ভাবে ইবাদত করা তসবি করা এগুলো না করে কিছু লোক যেই ফরজ শেষ হয়ে গেল জরুরি কাজ ছাড়াই বাইরে ফয়ারে গিয়া এই গল্পগুজব আড্ডা শুরু আর ওখানে গিয়ে কেউ কেউ হয়তো ইসলামিক ডিসকাশনও করতে পারেন অসম্ভব কিছু না আর এই ফুটপাতে বাইরে দেখবেন ছেড়ে দিয়ে চলে গেল ওখানে ওখানে ইসলামিক ডিসকাশন করতেছে তর্ক বিতর্ক লাগাই দিয়েছে ঘন্টাখানে চলে এলো সেখানে আর পাঁচ সাত মিনিটে দুইটা কাজ শূন্য যাবে সেটার খবর নাই দেখছেন কত কম ভালো কাজে বললো যে না এই লোকের মাথায় একটু উল্টা পাল্টা কিছু আছে ঠিক করার জন্য টাইমে কি বুদ্ধি দেয় তারা ঠিক বাজনা দরকার না ইসলামিক নাসিদ লাগাও খুব করে চালাও ইসলামিক নাশিদ ইসলামিক নাশিদ চলতে চলতে এখন আর ইসলামের নাশিদের এমন নেশা হয়েছে এখন কোরআন শরীর ভালো লাগে না এমন সুটা ছুটছে ওদিকে তো ইসলামিক নাশিক তো বাইরের গান হিন্দি গানের থেকে তো অনেক ভালো পল্লীগীতি থেকে সিনেমার গানে থেকে তো অনেক ভালো ঠিক কিনা এই মন্দ ভালো এই মন্দার মধ্যেই রাখবে ওইটার মধ্যেই রাখবে কোরআন শরীফে উঠতে দেবে না কোরআন শরীফের দরকার নাই ইসলামিক গান শুনলে যে যজ্ আসে ওইটা শুনো বেশি করে কোন কোন সময় সেটাও ভালো একটুখানি ঠিক আছে কিন্তু ওইটার মধ্যে যদি এত নেশা ঢুকাইয়ে দেয় তাহলে ওই অতি কম কাজটা ভালোটার মধ্যে আটকে রাখলো বড়টা মিস করে দিল অনেক সময় ভালো কাজের প্যাকেট একটা বিশাল প্যাকেট জোগাড় করে তার মধ্যে অনেক ভালো জিনিস শয়তান প্যাকেট সাজায় সাজায় ছোট্ট একটা মন্দ জিনিস ঢুকিয়ে দেয় সে ব্যাপার ইমাম কাইম রহমতুল্লাহ আলাই বলেন ওলাম ইয়াসমুহ ই তনা ইয়া আবু আবিল খাই শয়তান কোন কোন মানুষকে সত্তরটা ভালো কাজের জন্য উৎসাহিত করে এই কাজ করা ভালো কাজ ঠিকই জেনুইনলি ভালো কাজ এগুলো করো ওগুলো করো ওগুলো করো সে কেন ভালো কাজের জন্য উৎসাহিত করতেছে যে এই ভালোটার প্যাকেটের ভিতরে কোনো এক জায়গায় একটা মন্দ কাজ ঢুকে রাখছে আফদাল। ওই সত্তরটা ছোট ছোট ভালো কাজের ভিতরে কোন এক ফাঁকে একটা মন্দ কাজ ঢুকে রাখছে বিশাল একটা ইসলামিক গ্যাদারিং করো ভালো কথা অনেক বড় বড় ইন্টারন্যাশনাল বক্তা নিয়ে আসো খুব করে মানুষকে বায়ান করা একেবারে ওয়ার্ল্ড পিস কনফারেন্সের মতো কিছু একটা করে ফেল একটা কাজ খালি শয়তানের প্ল্যান আছে ওখানে পর্দা পর্দার না। আর ডার ইসলামিক লেকচার করো পর্দা উঠাই দাও দেখছেন তো এখানে তাহলে এই একটা কাজের জন্য সে অনেক লোক উৎসাহিত করেছে পয়সা দাও ইন্টারন্যাশনাল কনফারেন্স এত বড় বক্তা আসবে এত কিছু হবে বিশাল কারবার বিশ হাজার পঞ্চাশ লোক আসবে নট কাম হেয়ার আর ফাঁকি দিয়ে ওই কাজ হয়ে যাবে বিশাল বড় কাজ দেখা আপনাকে ভালো কাজ কিন্তু তার উদ্দেশ্য আছে একটা মানুষকে এগুলো ট্যার পায় ট্যার পাইলে তো মানুষ এগুলো করত না এইভাবে সে একটা খারাপ কাজের প্যাকেটের ভিতরে রেখে সুন্দর করে ভালো কাজের আপনার কাছে নিয়ে আসে ভেরি গুড আইডিয়া ইউ লাইক ইট এই জন্য এই ইসলামিক কাজের মধ্যেও শয়তান সুযোগ নিয়ে আসে কিভাবে ইসলামের কাজের মধ্যে এসে একটুখানি গন্ডগোল শুরু করে দেওয়া যায় বলেন যে এই যে মধ্যে এইটা কিন্তু সহজে সাধারণ মানুষ কোন দিনটার পায় না বের নূর মিনালে আল্লাহ তালা বন্দার কলবের মধ্যে এই নূর ঢেলে না দিলে এই কনফিউশন সম্পর্কে মানুষ সচেতন থাকতে পারে না তার কাছে এত সুন্দর কাজ করতেছি আর বলে কি অসুবিধা আছে। সেটারই পাবে সব তাজরিদ মু আতার রসুল সাল্লাসাল্লাম আর সেটার গ্যারান্টি হচ্ছে এই জন্য যে কোনো ভালো কাজের কর্মসূচির মধ্যে যে কোনো ইসলামিক কনফারেন্স এর কর্মসূচির মধ্যে যে কোনো কাজের মধ্যে হাদিস থেকে চেক করে নিতে হবে যে রসুল কি এরকম করতেন তাহলেই আমরা করবো মিনহাজ মারাতে চেষ্টায় যদি শয়তান নাকাম হয়ে যায় বান্দা শয়তানকে সুযোগ না দেয় সাল্লি হেসবাহু মিনাল ইনসিওয়াল তখন শয়তান তার বিরুদ্ধে জিন এবং ইনসান দুশ্মন লাগিয়ে দেয় তাকে কষ্ট দেওয়ার জন্য জিন দুশ্মন ও লাগায় ইনসান দুশ্মন লাগিয়ে দেয় বেআা অত্তাদ মিনহু মানুষকে বলে দেয় তাকফির যে এই লোকটা এত খারাপ তার বিরুদ্ধে প্রচার প্রপাগান্ডা মিডিয়া প্রাপাগান্ডা তার চরিত্র হনন তার বিরুদ্ধে অন্যায় অন্যায় তহমদি খাড়া করে দেয় এইজন্য তাদের এক্সাম্পল হচ্ছেন ইমাম ইবনু তাইমিয়া রহমতুল্লাহ আলাই ইমাম ইবনুল তাইম রহমতুল্লাহ আলহি উস্ত যে ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আল্লাহ ওই জামানায়। সমস্ত কাফেরদের বিরুদ্ধে জেহাদ করেছেন মুশ্রেকদের বিরুদ্ধে তাতারদের বিরুদ্ধে কারীদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন বিগ্রহ করেছেন জেহাদ করেছেন সংগ্রাম করেছেন কাজ তাকে কোন কোনো মানুষকে দিয়ে মুসলমানদেরকে দিয়ে কোন কোন সৌকন আলেমকে দিয়ে ফতুয়া দিয়েছেন তিনি কাফের এখন এরকম ফতুয়া পাবেন যারা বড় বড় মুজাদ্দেদ যারা বড় বড় মুসলে তাদেরকে এখনো কাফের ফতুয়া এইভাবে কষ্ট দেওয়ায় এরপরে তাদেরকে জেল জুলুম নির্যাতন এগুলাকে ব্যবস্থা করে দেয় শয়তান ঠিক ইমাম তাই মিয়া রহমতুল্লাহ আলহিকে কি করেছেন কি করা হয়েছে ওনাকে ওনাকে কুয়ার মধ্যে দুর্গের মধ্যে বন্দি করে রাখা হয়েছিল এমন কি দুঃশ্মা কি করে যে ইনতিফা এমন একটা ভালো চরিত্রের লোক ইমানদার দিন আল্লাহ দিনের জন্য কাজ করে তার ভালো চরিত্র তার কাছ থেকে ওদেরকে সরিয়ে নেওয়ার জন্য শুরু করে দেয় লাগিয়ে দেয় ওলা এরা কখনো টায়ার্ড হয় না কখনো ক্ষান্ত হয় না দিন রাত এর বিরুদ্ধে প্রচার প্রভাগান টা চালায় ফাহিনুল হার্ভ তখন মোমেন যে তার এই ভিক্রিম হয়ে গেল এই প্রপাগান নির্যাতনের শিকার হয়ে গেল তাকে যুদ্ধের পোশাক পরতে হয়েছে তার মৌতের আগ পর্যন্ত তার বিরুদ্ধে শয়তানির যুদ্ধ চলতেই থাকবে এবং ফালাই ফি জিহাদ হাত কল তখন এই আলেম এই মোহমেন এই মানুষ এবং ইনসান শয়তানগুলোর সঙ্গে লড়াই করতে করতে আল্লাহর কাছে সাক্ষাৎ হয়ে যায় তার যে সে দিন হকের পথে আছে সে জালিমদের সঙ্গে মোকাবেলা করতে করতে জালিমদের জুলুমের শিকার হয়ে হয়ে যখন তার মৃত্যু হয়ে যায় আল্লাহ তালা তার সঙ্গে দেখা করার অপেক্ষায় থাকেন মুমিনের জেহাদ সারা জীবন তার সংগ্রাম করে যেতে হবে এখন এটা খুব কঠিন কাজ কিন্তু সহ্য করা সম্ভব এত মিথ্যাপাগান্ডা কিভাবে মানুষ চালাতে পারে একজন এরকম নির্দোষ মানুষের ব্যাপারে এত বড় একজন আলেমের ব্যাপারে এত বড় একজন ইসলামী ব্যক্তিত্বের ব্যাপারে এত ভালো মানুষগুলোকে কিভাবে খুনি ডাকাত লুট তরাজকারী হিসাবে সাব্যস্ত করার জন্য সাক্ষী জোগাড় করা যায় এই নিচু পর্যায়ের কাজ কিভাবে করতে পারে এরকম শুনলে মানুষের কত কষ্ট লাগে তিনি বলেন তুমি এগুলা দেখে ভয় পেয়ে গেলে কিন্তু দেখলে না তার ফজল কত তার মর্যাদা কত হয়ে যাচ্ছে আল্লাহ তালার কাছে মান যে তার দ্বারা আল্লাহ তালা কত ফায়দা পৃথিবীতে করাবেন ও আল হুফি মিজান আমাল হ্যাঁ তো আল্লাহ তালার কাছে তুমি যদি দেখো যে তার মর্যাদা কি হচ্ছে তুমি কি জানো কি তো কামিয়াব হয়ে গেছে সারা দুনিয়া তার বিরুদ্ধে করলো অন্যায় মিথ্যা কথা কত মানুষ অত করে ফেললো কিন্তু আমার আল্লাহ তালা জানেন সে লোকটিকে সে তো আল্লাহলি হয়ে দুনিয়া থেকে বিদায় তাকে যখন দুর্গে ঢুকা। বিরাট লোহার কপাট খিল লাগিয়ে দিল তিনি বললেন কোরআনে আয়টা পড়লেন যে অবাই দুজনের এই দুই দলের মধ্যে একটা বাব আছে সুর বিশাল দেওয়াল আছে এই দেওয়ালের যখন আল্লাহ তালা জান্নাত এবং জাহান্নামের মাঝে দেওয়াল থাকবে দেওয়ালের ভিতরে জান্নাত আর বাইরে জাহান্নাম তিনি এই আয়াত পড়লেন তোমরা আমাকে আল্লাহর জান্নাতের দিকে নেওয়ার জন্য ঠেলে দিয়েছ আমি দেওয়ালের ভিতরে আছি আমি জান্নাতে আছি এবং তিনি বলতেন যে জান্নাতে আল্লাহ তালা আমাকে এখন এখানে রেখেছেন দুর্গের মধ্যে ইমামী ইবনে মেয়ের ছাত্র তার ছাত্র ইমাম বলতেন বলতেন দেখো আল্লাহ তালা আমাকে এই জান্নাতে রেখেছেন এটা তো আমার জন্য জান্নাত ওরা কি বুঝে তারা বুঝত যে কি জান্নাতে আমি আসি আমার থেকে তারা এই নিয়ামত কেড়ে নিয়ে যেত জেলের দুর্গের ভিতরে মোমেনের জন্য জান্নাত মোমিনের জন্য এটা শুধুমাত্র জেল নয় সত্যিকার মোমন হতে পারলাম এত মর্যাদার কথা এই শয়তানের আমরা ফন্দিগুলো দেখলাম যে ছয়টি লেভেলে সে চেষ্টা করে তা না হলে তার সব চেষ্টা ফেল হয়ে গেলে সাত নম্বর যেটা হচ্ছে সমস্ত দুনিয়ার মানুষগুলো দিয়ে জিনগুলো দিয়ে মানুষকে কষ্ট দেওয়ার জন্য সে মোমিনদেরকে যে নির্যাতনের শিকার বানায় সেটাও আমরা শুনলাম এখন আসুন আমরা এবারে দেখব শেষ চাপ্টারে যে আল্লাহ তালা আমাদেরকে এই শয়তানের দুঃশ্মনী থেকে বাঁচার জন্য কি কি জিনিস দিয়েছেন কি কি হাতিয়ার দিয়েছেন খালি শয়তানের মোকাবিলায় পরীক্ষা ছেড়ে দেননি আমাদেরকে শয়তানের মোকাবিলায় সাহায্য করার জন্য আল্লাহ তালা কতগুলো অস্ত্র দিয়েছেন এই অস্ত্র দিয়ে আমরা শয়তানের সঙ্গে জিহাদ করতে পারবো মোকাবিলা করতে পারব উপায় উপকরণ দিয়েছেন সেগুলো কি এক নম্বরে হচ্ছে আল এস্তে আদাবিলা শৈতন শয়ত থেকে পানা চাওয়ার কথা যেটা আউজার মধ্যে আছে আল্লাহ কাছে পানা এবং এই পানা চাওয়ার ব্যাপারে আমরা একটি হাদিস আমরা শুনি এক সাহাবি বলেন সালাম সরদর আনহু কিন্তু জালী আলীরা তাবান আমি আকবর নবী করিমসালাম পাশেই বসা ছিলাম একটু দূরে দুইজন মানুষ খুব ঝগড়া করছিলেন গালাগালি করছিলেন একজন একজনকে অ্যাটাক করে কোনো আকার আগারাগি করে বেশ কথা কথাবার্তা বলা শুরু করে দিয়েছেন হু তার মধ্যে একজন বেশি রাগ হয়ে গেল এবং তার চেহারা খুব লাল হয়ে গেছে এবং এই রগ গুলো এরকম মোটা হয়ে গেছে এরকম আপনার কোনদিন হয়েছে কোনদিন হয় নাই আমাদের সবার মাঝে মধ্যে হয়ে যায় রাগ হলে চেহারা কি হয় লাল হয়ে যায় আর এগুলো খাড়া হয়ে যায় এরকম হয়ে গেছে আমি জানি এখন সেই যদি একটা কালিমা একটা বাক্য আছে পরে তার যে কষ্ট যাচ্ছে এখন তার যে টেনশন যাচ্ছে এখন এটা দূর হয়ে যাবে সেটা হচ্ছে কি এক নম্বর হাতি আল্লাহ দিয়েছেন কি রাগ উঠলে কি করবেন আউজিম এখন যখন রাগ উঠে আউজ্লাহ পড়তে মনে চায় মনে তো উল্টা পাল্টা করতে ওই সময় যদি করে আউজবিল্লাহ পড়ে ফেলতে পারি তাহলে কাজ হয়ে গেছে জান্নাতে ঢুকিয়ে দেবেন তো এই একটা শিল শিখলাম আউজ বিলা দুই নম্বর কি এই আরো দুইটা সুরা আছে যেখানে আল্লাহর কাছে বেশি করি। আশ্রয় চাওয়া হয় সেই দুটা সুরা কি না তার সঙ্গে যদি মা রকম শয়তান থেকে আল্লাহ তারা অনেক নিরাপত্তা দান করবেন সেটা তাপসিরা আমরা শুনেছি এরপরে তিন নম্বরে আমরা যাই আয়াতুল কুরসি আয়াতুল কুরসি শয়তানের জন্য মুখ্যম একটা অস্ত্র আয়াতের কুরসি পড়লে শয়তানের গা আগুন ধরে তো আয়াতের কুর্সির মধ্যে অনেক ফজিলত আছে যখন আমরা আয়াতের চাপ ইনশাল শর্টকাট করছি চার নম্বরটা কি সুরাতিল বাকারা শয়তান মানুষকে যখন ডিস্টার্ব করে বেশি করে মানুষকে অনেক সময় যা দু কারণে ডিস্টার্ব হয় যেটা আমরা দুই সুরার তাপসিরে শুনেছি তাই মধ্যে ওই জানায় ওই কেউ যদি আহ সুর আল বাকারা পরে ওই সময় ওই সমস্ত পরিস্থিতিতে তাহলে অনেক কাজ হয় হাদিসে এসেছে বলেছেন তোমাদের ঘর কবর বানিয়ে ফেলো না যে ঘরে নামাজ করা হয় না কোরআনতালাবাদ করা হয় না আল্লাহর জেকের দোয়া হয় না সে ঘর কবর সেটা কবর এগুলো বেশি করে পড়ো আর যে ঘরের মধ্যে সুরাল বাকারা পড়া হয় সেখানে ঢুকতে পারেনা প্রশ্ন করবেন ঢুকে সেটা আরেক সময় শেষ দুইটা আয়াতিন এখানে যেটা আছে সেখানে আহ রসুল সাল্লা বলেছেন যে রাত্রে শোয়ার আগে বিশেষ করে কোন লোক এইটা আয়াত পড়ে এই দুটা আয়াত তার হেফাজতের জন্য যথেষ্ট হয়ে যাবে অন্য আয়াতে সুরাতে এসেছে বা হাদিস এসেছে ইন্ সে কিতাবটা লিখেছেন এবং সেটাকে আল্লাহ তালা কনক্লুড করেছেন দুইটা আয়াত দ্বারা সেই দুইটা আয়াত হচ্ছে সুরা বাকার দুই আয়াতি তিন রাত সে বাড়িতে এই দুটো আয়াত পড়লে শয়তান সেখানে আসতে পারে না অন্য হাজিসে এসেছে কেউ যদি তিন দিন এক সুরালা একবার পরে কোনো বাড়িতে তিন দিন তিন রাত শয়তান সেখানে আর ঢুকতে পারে না তারপরে যদি কি শয়তানি করে কষ্ট পায় বলবেন মাঝে মধ্যে ওগুলা আগেই ঢুকে আসে পড়ার আগে ওগুলো এখনো ডিস্টার্ব করে এগুলো দৌড়াইতে একটু কষ্ট আছে নতুন করে ঢুকতে তাদের খবর আছে। তিন দিন তারা পারবে না এরপরে তিনি আর একটি ফর্মুলা দিয়েছেন কাদির একশো বার কেউ যদি পড়ে তাহলে এটা একটা প্রত্যেক দিন বার এই পড়লে মেয়া তোমার একশো বার পড়লে অনেক ফজিরত শহীদ হাদিস এসেছে বোখারি এবং মুসলিমে এক সবার যদি পড়ে কানাত রে কাবিন আল্লাহ তালা তাকে ওই দিন দশটি কৃত দাস আজাদ করার মতো সবাব দান করবেন কৃত দাস আজাদ করা তাকে আল্লাহ ও নেবেন আনহু মে আত তার একশোটা গুনা আল্লাহ মুছে দেবেন ও কাহু হামিনাউমাহুকে হাত সেদিন পুরো দিন সন্ধ্যা হওয়া পর্যন্ত সারাটা দিন তাকে শান থেকে প্রটেকশন দান করবেন সকালবেলা পড়লে এর চেয়ে বেশি পরিমাণ নেকি আর সে পাবে না তবে কোন লোক যদি তার মতই এই একশো বার পরে আর অনেক নেকি কাজ করে সে অবশ্য বেশি পাবে কিন্তু অনেক নেকির কাজ করেছে এই কাজ করে নাই আর কোনো ব্যক্তি নাই তার সমকক্ষ পুরস্কার পেতে পারে আর সন্ধ্যাবেলায় যদি পড়ে তাহলে সারা রাত ওই একই পরিমাণ স্বভাব পাবে এখন দেখছেন এটা যদি একশো বার পড়ে সকালে একশো বার আর সন্ধ্যায় একশো বার কত বড় নেছেন তাহলে শয়তানের প্রটেকশন পাওয়ার জন্য এটাও একশো বার পড়ার ফজিলত আছে এরপরে ইনশাল এরপরে চলে যাচ্ছি বাকি রাখতে চাই না কিভাবে শয়তান থেকে প্রোটেকশন পাওয়ার জন্য আরেকটি একটা হাজি জাকারিয়া আলাহ ইসলাম থেকে আমরা আরেকদিন হাদিসটা পুরোপুরি ভাবে শুনবো কিন্তু আজকে যে পার্টিকুলার বিটটা দরকার সেটা বলবো সেটা হচ্ছে একটি হাদিস লম্বা হাদিসে রসুল সালাম জাকারিয়া আলাহিসামের ইহা ইহাই পাঁচটা বিষয় ছিল আদুফি আসারিহি যে ব্যক্তি বেশি করে আল্লাহ তালার জিকির করে আল্লাহকে ডাকে বেশি বেশি করে সেই ব্যক্তির অবস্থা হচ্ছে যদি একদম দুশ্মন তাকে ধরতে যায় কোন একটা লোককে ধরার জন্য তার পেছনে তাড়া করছে ওই লোকটা তার দুশ্মনের হাত থেকে বাঁচার জন্য দৌড়ছে দৌড়তে দৌড়তে সামনে একটা দুর্গ পেল বিশাল একটা দুর্গ ফোর্ট্রেস সেখানে ঢুকল ঢুকে লোহার কপাট লাগিয়ে দিয়ে নিজে নিরাপদে চলে গেল এই লোককে দুঃমনার ধরতে পারবে আর পারবে না কেদা আলী কালা আশ্রয় চাওয়া ছাড়া এই জন্য হচ্ছে মানুষের প্রোটেকশন এই জন্য দোয়ার যে কিতাবটা আপনাদেরকে পড়তে বলি এই দোয়ার কিতাবটার নাম কি হেসনুল মুসলিম বাংলায় লেখে হেসনুল মুসলিম বাট হেসনুল মুসলিমের অর্থ কি জানেন মুসলমানের দুর্গ যে দোয়াগুলো পড়ে আপনি নিজেকে দুর্গের ভিতরে ঢুকাবেন শয়তানের আক্রমণ থেকে হেফাজত করবেন মনে আপনি দুর্গর ঢুকে গেলেন এই দোয়াগুলোকে এই জন্য দুর্গ বলা হয় এরপরে পরবর্তী আশ্রয় শতান থেকে পাওয়ার জন্য আল উদু ওয়াসাল উজু করা আর নামাজ পড়া এই দুটোর মধ্যে আল্লাহ দিয়েছেন তোমার ভিতরে গোসাকে আর ওই জন্য তো শরীর লাল হয়ে যায় আর শয়তানের তাসির হচ্ছে আগুন কারণ সেটা আগুনের সৃষ্টি এই জন্য যখন তোমার গোসা হয় শয়তান তোমাকে পাম্প করে শয়তানের ইনফ্লুয়েস কাজ করতেছে ওইটাকে লাগে পানি লাগে আর পরবর্তীটা হচ্ছে কয়েকটা কাজ সংক্ষিপ্ত করলে যেমন নিজের দৃষ্টিকে কন্ট্রোল করলে শয়তানের থেকে হেফাজত থাকা যাবে আর দৃষ্টিকে ছেড়ে দিলে শয়তান একটা তীর আছে ওই তীর দিয়ে আপনাকে হান্ট করবে কারণ হারাম দৃষ্টি হাদিস। এরপরে কালাম অতিরিক্ত কথা বলা দৃষ্টি সংযত করা কথা সংযত করা কথা বেশি বললে বেশি বেশি কথাবার্তা বললে ভুল বেশি হবে গুণা বেশি হবে শয়তানের ওয়াশ দিতে ইজি হবে দুই বন্ধু কয়েকজন গল্প গুজব করা শুরু করে দিছে হঠাৎ করে দেখা থেকে ঝগড়া শুরু হয়ে গেছে হয় এইজন্য যোগ করতে গেলে দেখা যায় অসুবিধা আছে কন্ট্রোল কন্ট্রোল কথা কম আত্ম খানা বেশি খাইলেও সয়তানের সুবিধা হয় এই হাজি বলেছে খানা বেশি খাইতে বলছে না কম খাইতে বলছে খাবার কম খেতে হবে ও মোকাবিলা মানুষের সঙ্গে দিন আড্ডা দেওয়া কত ভালো আড্ডা দেওয়ার অভ্যাস কমাতে হবে ওই আড্ডার মধ্যে গ্রহণ করে তাহলে এইগুলোর দ্বারাও শয়তানের থেকে হেফাজতে থাকা যায় যদি এই জিনিসগুলোকে কন্ট্রোল করা যায় আলহামদুলিল্লাহ আমরা এখানেই শেষ করি যে আল্লাহ তালা কাছে শয়তান থেকে পানা চাওয়ার জন্য যে ইস্তেহার আছে তার পাশাপাশি যে কর্মগুলো আমাদেরকে অবলম্বন করতে হবে সেগুলোর ব্যাপারে যেন আমরা সতর্ক থাকি অবলম্বন করতে পারি আল্লাহ তালা আমাদেরকে তো অভিযোগ করুন আগামী সপ্তাহে বিসমিল্লা রহমানুর রাহিম এবং তারপরে আমরা পারি বা যেতে পারি দেখব